সমাধান আলহামদুলিল্লা মোহাম্মি ওসাহবাদ আমরা তফসির করব সুরাত সুর হাসর এই সুরার নাম এই জন্য যে এইসুরার দ্বিতীয় আয়তে আল্লাহ পাক হাসার শব্দটি উল্লেখ করেছেন হাসার মানে হচ্ছে সমবেত করা একত্রীকরণ এই সোরাই ২৪টি আয়াত রয়েছে নবী কারিম সাল্লা সাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে এই সোরার মূল বিষয়বস্তু হচ্ছে মদিনাই যে তিনটি ইহুদী গোত্র ছিল তার একটি গোত্রের বিশ্বাসঘাতকতা আর তার জন্য আল্লাহ ফকরব্বুল আলমিনের পক্ষ থেকে যে শাস্তি নেমে তাদেরকে নির্বাসিত করা হয়েছিল মদিনা থেকে তাদের সম্পর্কে এই সুরা নাজিল হয় এছাড়াও এই সুরাই ফায়ের ধন সম্পদ ফাই এমন ধন সম্পদকে বলা হয় যেটা আল্লাহ শত্রুদের সাথে বিনা যুদ্ধে ফায়ের ধন সম্পদ পুরানের ভাষায় ফাই এবং গনিমা দুটো শব্দ রয়েছে ফায়ের অর্থ হচ্ছে যেটা ফিরে আস শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আস তো ফেয়ের ধন সম্পদ সেই ধন সম্পদকে বলা হয় যেটা কাফেরদের কাছ থেকে মুশ্রেকদের কাছ থেকে মমিনরা হাসিল করে কিন্তু সন্ধির ভিত্তিতে চুক্তির ভিত্তিতে তারা সম্মত হয়ে চলে যায় বিনা কোনো অস্ত্র ব্যবহারে বিনা কোনো যুদ্ধে একে বলা হয় ফেই পক্ষান্তরে গানিমাত বা গানায়ম যার কথা আল্লাপা আকরাবুল্লা আলমিন সুর আনফালে এর সাদ করেছেন দশম পাড়ার প্রথম আয়াতে ওয়ালামো আন্নামা গানিম তুমিনশাই সেখানে গানিমাতের ধন সম্পদের বন্টনের কথা আল্লাপাক উল্লেখ করেছেন তো গানিমাত ওই ধন সম্পদকে বলা হয় যেগুলি কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় অস্ত্র ধারণ করে জিহাদ করে তাদেরকে পরাজিত করে অর্জিত হয় এই সুরাই ফ্যের বিষয়টি উল্লেখ করা হয়েছে যেটা বিনা কোনো যুদ্ধে কাফেরদের থেকে হাসিল হয় যেটা বনুরাজির থেকে হাসিল করেছেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম এতে মুনাফেকার ইয়াহুদীদের আচরণের কথা তুলে ধরা হয়েছে শেষ দিকে আল্লাহ পাকের গুনাবলী নাম এবং গুনাবলী যেগুলি গুনবাচক নাম সেগুলি উল্লেখ করা হয়েছে আর পরকালকে স্মরণ করানো হয়েছে মোহন আল্লাহের সাদ করেছেন ইসমিল্লাহ রহমানুর রহিম সাব্বাহিফিস আর তসবিহ করে আল্লাহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহ সামাওয়াতে মাহিস যা কিছু পৃথিবীতে আছে আর যা কিছু জমিন আছে যা কিছু পৃথিবীতে আছে যা কিছু আসমানে আছে ছব্বাহ মাহিস আল্লাহ আল্লাহাক বলছেন তসবি করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আল্লাহর যা কিছু আকাশ সমূহে রয়েছে আর যা কিছু এই পৃথিবীতে জমিনে রয়েছে ওহুআল আজিজুল হাকিম এবং তিনি মহাপরাক্রান্ত বড় প্রজ্ঞাবান اللہ پاک سات کو اخراج اللہ کتاب من, من دیارہم اللہ سے ستا جینی بر کر دیاڑ سب کافیر جالی کتاب چل ارتھ مدینار یادی گوتر بانضیر کے اللہ پاکڑت کر دیا رحیم تربیم تھی لو ہس پرتھم دھاپے প্রথম একত্রীকরণে হাসার শব্দটি এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই থেকে নামকরণ ঈশ্বরান প্রথম ধাপে আল্লাহাক রবুল আলম তাদেরকে মদিনা থেকে নির্বাসিত করেছেন মা আল্লাহাক সাহাবাহ কেরামদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের ধারণাও ছিল না যে তারা এই মদিনা থেকে বেরিয়ে যাবে অজানু আর তাদেরও ধারণা ছিল যে আন্নাহম মানে আতহম হাসন ওহমিন আল্লাহ যে তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে তাদের দুর্গগুলি। দুর্গুলি তাহমুল্লাহমিন হায়সম ইহাতাসেব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের পকড়াও করলেন এমনভাবে যে তারা কল্পনাও করতে পারেনি তারা ভাবতেও পারেনি ওকাজা ফাফি কলু বহিমুর রব এবং তাদের আল্লাহ আল্লাহাক ভীতি সঞ্চার করে দিলেন ইয়ে বোনা বইউ তহম বেআ দিহিম তাদের ঘরবাড়িগুলিকে ধ্বংস করছিল নিজ হাতেও আর মোমিনদের হাতেও তাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়েছে ফায়াতলিল আবসার সুতরাং হে দৃষ্টি সম্পন্ন মানুষরা তোমরা শিক্ষা গ্রহণ করো সুরে হাসরের আয়াত নম্বর দুই থেকে আল্লাহ ফাকরাবুল্লা আলম বানু নাজিরের অবস্থা বর্ণনা করা শুরু করেছে যারা মদিনায় বসবাস করত। রাসে সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনায় হিজরত করে পৌঁছিলেন তখন সেখানে এসে দেখলেন যে এখানে ইয়াহুদি তিনটা গোতরু রয়েছে আর আনসাররা যারা আওস হাজরাজ যারা মুশ্রেক ছিল তারা ইসলাম গ্রহণ করেছিল তাদের অল্প কিছু লোক মোনাফেকও ছিল আর মোহাজেরিনরা হিজরত করে আসলেন এই কয়েকটি সম্প্রদায় বা কয়েকটি গোত্র এখানে মিলিত হল তো নবী করিম সাল্লাহ সালাম এখানে এসে ইয়াহুদিদের সাথে একটা চুক্তিপত্র করে নিয়েছিলেন যে আমরা মোদিয়ে নাই সকলেও বাইরের শত্রু যদি আক্রমণ করে সবাই মিলে প্রতিরক্ষা করব কেউ কারোর বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করবো না ষড়যন্ত্র করবো না ইত্যাদি কিন্তু নবী কারিম সাল্লা সাল্লাম বিশেষ একটি বিচারের জন্য পৌঁছেছিলেন বানু নাজির গোত্র এলাকায় যেটা মসজিদ নবী থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত ছিল ওখানে যখন নবী সাল্লাহ সাল্লাম পৌঁছিলেন তখন এই বানু নাজির গোত্রের লোকেরা একটি দেয়ালের পাশে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামকে তার সাথে সাহাবাইকারুমার এরাও ছিলেন রাজি আল্লাহন হাজমাইন বসতে দিয়েছিল আর তারপরে এক কুচকরিকে তারা প্রস্তুত করেছিল যে পেছন থেকে দেয়ালের ওপর চেপে এটা বড়ো পাথর ফেলে দেবে মোহাম্মদ সাল্লাহি সাল্লামের উপর আর এইভাবে তাকে মেরে ফেলবে আর এতে আমরা আরাম পেয়ে যাব চুক্তি হয়ে আছে আর এইরকম কাজ করেছিল নবী করিম সাল্লাহিস্লাম যখন বসেছিলেন ওই সময় ওই চলে আসলো যে হে সাল্লাম তুমি এখান থেকে কেটে পড়ো কারণ এরা ষড়যন্ত্র করেছে তোমাকে মেরে দেওয়ার জন্য নবী সাহেসাল কাউকে কিছু না বলে সেখান থেকে উঠে পড়লেন অবাক অমার যারা সাহাবারা ছিলেন তারাও তার পরে পরে দেখলে যা সুরুল্লাহ সাহেব সাল্লাম ফিরে আসলেন না উঠে গেলেন তো আমরাও উঠে যা তারাও চলে আসলেন নবী একাডেমি তার পরে এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কারণ এরা বিশ্বাসঘাতকতা করেছে তাদের দুর্গগুলি ছিল কেল্লা ছিল সেগুলিতে তারা সুরক্ষিত হয়ে গিয়েছিল আর তাদেরও কল্পনা ছিল না যে আমরা হার মানব রাসুল্লাহ সাল্লামের কাছে আর সাহাবাইকে আমরাও ভাবেন নি যে আল্লাপাক এভাবে বিজয় দান করবেন তাদের অবরোধ করা হলো আর বেশ কয়েকদিন অবরোধের পরে তারা চুক্তি মানতে রাজি হলো যে যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফয়সালা করে দেবেন মেনে নেব নবী কারিম সাল্লাহ সাল্লামের হুকুম হইলো যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও নির্বাসিত হয়ে যাও আর যেখানে যাওয়ার চলে যাও আর তারা খাইবারে চলে গিয়েছিল আর কিছু কিছু লোক তাদের কিছু কিছু এহুদি তারা সাম দেশে চলে গেছিলো আর তাদেরকে বলা হলো যে তোমরা কোনো অস্ত্র নিয়ে এখান থেকে যেতে পারবে না শুধু তোমাদের মাল সামান যতটা তোমাদের উটের পিঠে উঠাইতে পারো নিয়ে যেতে পারবে এইভাবে তারা চলে গিয়েছিলো মদিনা থেকে নির্বাসিত হয়ে আল্লাহ পাক এই মর্মে এরশাদ করছেন যে প্রথম ধাপে আল্লাহ পাক এদেরকে মদিনা থেকে বের করলেন আর দ্বিতীয় ধাপে ওমার রাজি আল্লাহ তাল আনহ বের করেছিলেন তার খেলাফত আমল এই এটাকে আব্বালুল হাস প্রথম ধাপ বলা হয়েছে বা প্রথম তাদেরকে নির্বাসিত করা বলা হয়েছে আল্লাহ পাকরা বলে আলমিন তারপরে এরশাদ করেছেন যে আল্লাহ পাক তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছিলেন তাদের এত শক্তি থাকা সত্ত্বেও আর মমিন মুসলিমদের দুর্বল হওয়া সত্ত্বেও তাদের সাহস হয়নি অস্ত্র ধরবে রেসল্লা সাহেব সাহাবাইকারদের বিরুদ্ধে আর তারা নিজের বাড়িগুলিকে নিজেই বিরান করছিল ভাঙচুর করছিল এই জন্য যে তাদের যখন এই ইখতিার দেওয়া হইলে যে তোমরা তোমাদের যা সামান আছে উঠের পিঠে বোঝাই করে নিয়ে যেতে পারবে তার নিজের বাড়ি দেখলো যে এত দামি দামি কার্ড আছে আসবাবপতর আছে নিজের বাড়িঘর ভেঙে ভেঙে তারা দরজা জানালা ইত্যাদি এসব নিয়ে যাওয়া শুরু করল এই ধ্বংস নিজের হাতেই তারা করেছে নিজের বাড়িঘরের আর মমিনদের হাতে তারা পরাজিত হয় এই জন্য বলেছেন যে তাদের হাত দ্বারাও তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে আর মমিনদের মাধ্যমে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে এখান থেকে জ্ঞানবান ব্যক্তিরা শিক্ষা নাও গলাউল্লাহ আন কাতাব আল্লাহ আলিহিমুল জালা আল্লাহা বলছেন আল্লাহা যদি তাদের ওপরে নির্বাসন না লিখে দিতেন যে এদেরকে নির্বাসিত করা হলো না থেকে যত মোদী নাই তাহলে এই ইহো জগতে আল্লাহাক অবশ্যই তাদেরকে শাস্তি দিতেন ও আল্লাহমফিল্লাহ আখেরাতে আজাবন্নার আর তাদের জন্য পরকালে জাহান্নামের শাস্তি রয়েছে যদি ছেড়েও দেওয়া হয়তো আর অন্য আজাব পরবর্তীতে আসতো যাতে আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করতেন আর আখেরাতে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন জাহালে কবি আল্লাহ শাহ কোল্লাহ রাসুল্লাহ কেন আল্লাহ পাক রাজাব রয়েছে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে এই জন্য যে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল তার রাসুলের বিরুদ্ধাচরণ করেছিল অমায়ুষা কিল্লা আল্লাহ বলছেন যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে ফাইন আল্লাহ কাব তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ পাক শাস্তি বড়ই কঠিন আল্লাহ পাক তারপর এরশাদ করছেন তার হুজিয়াল ফাশি নবী করিম সাল্লা সাহাবাইকার যখন অবরোধ করেছিলেন এই বানুনাজির গোত্রে তো তাদের খেজুর বাগান ছিল সেই খেজুর বাগান বাগানগুলিতে তারা নিজ ইস তেহাদের রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে কিছু আগুন লাগিয়ে দিয়েছিল এতে মুনাফিকরা সমালোচনা শুরু করল যে মোহাম্মদ তার সাথীরা খেজুরের বাগান ফলের বাগানকে নষ্ট করে দিচ্ছে এই মর্মে আল্লাহ ফাকরুল্লা আলমিন এরশাদ করেছেন যে যা করেছে আমার মমিন বান্দারা তারা আল্লাহর হুকুমেই করেছে ঠিকই করেছে মা কাতো মিল্লিল না যে সব খেজুর গাছ তোমরা কেটে ফেলেছিলে কিছু কেটে ফেলেছিল আর আগুনও লাগিয়ে দিয়েছিল আও তারাকহা অথবা ছেড়ে দিয়েছিলে কিছু কেটে ফেলেছিল শত্রুপক্ষকে দুর্বল করার জন্য এই রকমের পদক্ষেপ যদি এমামুল মুসলিম নেই মনে করেন যে এটাই যথাযোগ্য শাস্তি বা তাদেরকে দমন করার উপায় তাহলে তা করা যেতে পারে এ আয় প্রমাণ করে আরও তারাক্তমা কায়ামাতন আলা উসু লেহা অথবা কিছু গাছকে তোমরা ছেড়ে দিয়েছিলে অনুমতি ক্রমে হয়েছিল সুতরাং তোমরা কোনো অপরাধ করনি এখান অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসছি কুসংস্কার কিভাবে আমাদের আঁকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতিক অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণে কুসংস্কার এইভাবে চলে আসে এগুলো আসলে সরিয়া সম্ভব না আলোচনা খলিশুর রহমান মানী মু কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজ্জামান বিন আব্দ সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ও লামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায়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 তারা ভালো সমাজে পরিণত হতে পারে আমাদেরকে দেখে দিয়ে করতে একটা সমস্যার সম্পূর্ণ সমাজকে কিভাবে শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করা যায় ডক্টর মঞ্জুর এলহি जीवन बहु समस्त समाधान दिन मासबी अनुएं সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসির দিগি আল্লাহর আলুর হাস নম্বর ছয় এর সাদ করছেন হুম কদির আল্লাহ যা কিছু আল্লাহ পাক তার রসুলকে ফেয়ের ধন সম্পদ হিসাবে দান করেন যা কিছু আল্লাহ পাক দান করেন মিন তাদের থেকে অর্থাৎ কাফের মুশ্রিক থেকে অথবা ইহুদিদের থেকে আর বিশেষ করে যাদের সম্পর্কে আয়তনাজলে এই ইহুদি বানু নজির গোত্র থেকে ফামা ও জাফতুম আলি হেমিন খাইলিমওয়ালা রেখাব তার ওপর তোমরা কোনো ঘোড়াও দৌড়াওনি আর তোমরা উঁটকে বাহন হিসাবে ব্যবহার কর নি প্রয়োজন হয়নি। আর ঘোড়ারও প্রয়োজন হয়নি অর্থাৎ তোমরা সশস্ত্র জেহাদ করি তাদের বিরুদ্ধে বিনা কোনো লড়াইয়ে এই ধন সম্পদ ফায়ের অর্জিত হয়েছে তাহলে এইরকম যদি ওয়ালাহিনাল্লাহ ওসাল্লে তো রসুল্লাহ আলামেই আসা আল্লাহাক বলছেন তবে আল্লাহ পাক তার রসুলগণকে যার ওপর চান চাপিয়ে দিন। যার ওপর চান রাসুলগণের আধিপত্য দান করে থাকেন আল্লাহ আল্লাহ করলে সাইন কাদির আল্লাহ পাক সব কিছুর ওপর বড়ই ক্ষমতাবান এরপরে আল্লাহ পাক এই ফায়ের ধন সম্পদের ভাগ বন্টন কেমন হবে সেই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন আল্লাহ পাক বলছেন মা আফা আল্লাহ আলা রসুলহ মিন আহলিল কোরা যা কিছু আল্লাহ পাক ফাই হিসাবে তার রসুল সাল্লা সাল্লামকে দান করেছেন মিন আহলিল কোরা জনপদের অধিবাসীদের থেকে অর্থাৎ এই বানু নাজির গোত্র থেকে আর যা কিয়ামত পর্যন্ত আল্লাহ দান করবেন তাতে ভাগের শরীয়তি পদ্ধতি হচ্ছে ফালিল্লাহ সেটা আল্লাহর জন্য হবে আল্লাহ পাক কিছুই নেবেন না কিন্তু আল্লাহ পাক নাম তা আজিমের জন্য সম্মানের জন্য এখানে উল্লেখ করা হয়েছে ওয়ালির রসুল আর রসুলের জন্য রসুল সাল্লাহ সাল্লাম তাতে থেকে অংশ নিতে পারবে নিজের পরিবার পরিজনের জন্য কারণ নবী কার সাল্লাহআসাল্লাম এবং তার বংশধরের জন্য জাকাত সাদাকা হারাম ছিল ওয়ালিদুল কোরবা এবং নবীর আত্মীয় স্বজনদের জন্য যারা মিন যারা আল্লাহ পরকাল বিশ্বাসী তাদের জন্য নিতে পারবেন ওয়ালিয়াতামা আর ইয়তিম অনাতদের জন্য হবে ওয়ালমা শাকিন আর দরিদ্রের জন্য হবে পবনিস সাবিল আর পথিকদের জন্য হবে আল্লাপাক এইভাবে ভাগ করলেন তাহলে আল্লাপাক ভাগ করে দিলেন রাসুলের এক ভাগ রাসুলের আত্মীয় স্বজনদের এক ভাগ ইয়তিম অনাতদের একটা ভাগ দরিদ্রদের এক ভাগ আর পঞ্চম ভাগ হচ্ছে যারা মুসাফির পথিক ওদের এই পাঁচ ভাগে ভাগ করে দিলেন তাহলে যারা গিয়েছে হয়তো অবরোধের জন্য যেমন বানু নজিরের এই যুদ্ধে গিয়েছিল কিন্তু তারা অস্ত্র ব্যবহার করেনি তারা ভাবছিল যে আমরা ভাগ পাবো গানিমাতের মতো আমরাই এগুলি ভাগ পাবো হয়তো আল্লাহ পাক বলেন যে না এখানে যেহেতু তোমরা তোমাদের ওই পরিশ্রম করিনি যে পরিশ্রম অস্ত্র ধারণ করলে হয়ে থাকে সুতরাং এতে তোমাদের অধিকার নেই এটা হচ্ছে এই সবদের অধিকার যাদের প্রয়োজন মিটানোর উদ্দেশ্য কারণ সব যদি তোমাদের দিয়ে দেওয়া হয় তাহলে ধন সম্পদ কুক্ষিগত হয়ে যাবে আল্লাহ বলছেন কায়লা করে এই ধন সম্পদ শুধু কিছু মুসলিমে ও যায় যাতে করে তাদের হাতে আবর্তিত না হয় যে তারাই শুধু নাড়াচাড়া করছে তা আল্লাহরাবুল আলমে ধন সম্পদ সম্পর্কে যেটা ন্যায় নীতি সেটা ধনসম্পদ সম্পদ টাকা পয়সা সকলের হাতে থাকবে আল্লাহের স্বাদ করছেন অমা আতাকুম রসুল ফাখুহ রসুল যা তোমাদেরকে দেন তা নাও গান ধন সম্পদের ক্ষেত্রে বাইতুল মাল থেকে যা রসুল দেন তা নাও আর এই আয়াত এ ছাড়াও বিধিবিধান আকিদা এবাদত আখলাক চরিত্র হালাল হারাম সবকিছুর ক্ষেত্রে সন্ন্যত বিদাতের ক্ষেত্রে যা রাসৌল্লা তোমাদেরকে দিয়েছেন তা নাও রসুল্লাহাম যেটাকে সন্ন্যত আদর্শ হিসাবে ছেড়ে গেছেন সেটা করো রাসুল্লা সাহ তৌহিদের ওপর ছেড়ে তৌহিদ প্রতিষ্ঠা কর সির্কের দিন রসুল নিয়ে আসেননি সুতরাং এই কবর মাজার পূজা বাদ দাও সির্ক বাদ দাও এই পীরতন্ত্র সুফি ইজম নিয়ে আসেননি সুতরাং সুফি ইজম বাদ দাও অমা আসুল ফাহুজ অমা না হা কুম আনহ আর যাহোতে নিষেধ করেছেন বারণ করেছেন যে না তোমাকে দেওয়া যাবে না অন্য কাউকে দেব। ধন সম্পদের ক্ষেত্রে হোক বাইতুল মালের অথবা গনিমত ফায়ের সম্পদের ক্ষেত্রে হোক অথবা আকাম বিধিবিধানের ক্ষেত্রে হোক যা থেকে নিষেধ করেছেন রাসুল্লা সাহেব শির্ক থেকে নিষেধ করেছেন সবচেয়ে বেশি বিদাত নতুন ধর্মের নামে নতুন কাজ কথা থেকে নিষেধ করেছেন ফানতাহু তা বিরুত সুতরাং এ কথা বলা চলবে না বিদাতের ক্ষেত্রে যে নিষিদ্ধ নাই খবরে চাদর চড়াতে নিষিদ্ধ নেই মেলাত করতে নিষেধ নেই সব চলবে না নিষেধ করেছেন নতুন কাজ করতে সুতরাং নিষিদ্ধ আর আল্লাহকে ভয় কর ইকাব নিশ্চয় আল্লাহাকালী কঠোর শাস্তিদাতা ইমান লোক পাবে শুনে নাও ওরা আগের লোকদের অন্তর্ভুক্ত তো পাক তারপর একটু বিস্তারিত বিষয়গুলি উল্লেখ করেছেন ওইসব দরিদ্রদের জন্য যারা হিজরত করে এসেছে মহাজরিনায় এসছে আল্লা দিন উখ্রেজুমিন দিয়া রহিম আর কিয়মামত পর্যন্ত এইরকম যদি গুণ কারোর মধ্যে পাওয়া যায় যে আল্লাহর দিনের জন্য ইমান আমলের হেফাজতের জন্য হিজরত করেছে দেশ থেকে বিতাড়িত হয়েছে যারা তাদের ঘরবাড়ি থেকে নির্বাসিত হয়েছে ওয়াম্মলিম ধন সম্পদ হারা হয়েছে না তারা আল্লাহ পাকের অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে আল্লাহ পাক মহাজরিনদের প্রশংসা করছেন যে এরা কোনো অসৎ নয় যেমন এক সেই নিরপথ ভ্রষ্টরা সাহাবাইকারকে গালমন্দ করে আবাক রুমারকে গালমন্দ করে বরং এদের উদ্দেশ্য আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি ওয়ান সরুন আল্লাহ রসুল্লাহ আর এরাই আল্লাহ এবং তার রসুলের সাহায্য করে আল্লাহ প্রশংসা করছেন উল্য়ে কহমৎ শাহ দেখুন আরও প্রশংসা করছেন সার্টিফিকেট দিচ্ছেন যে এরাই হচ্ছে সত্যবাদী আর তোমরা যারা গালমন্দ করো তারাই মিথ্যুক আর কোনালে কারিমের যে কি হবে তা তো একটি অস্বীকার করি সেটা রয়েছে। যারা তাবাউদ্দার অবস্থান নিয়েছে মদিনায় আর দার মানে দারুল ইমানা মদিনায় যার অবস্থান নিয়েছে মদিনায় আগে থেকেই যারা বসবাস করতো অর্থাৎ আনসার মহাজেনদের হক উল্লেখ করার পরে আল্লাহাক আনসারিদের হক আউস খজরা থেকে যারা মমিন মুসলিম হয়েছে তাদের হকের কথা বলছি। এরাও ধনসম্পদ যে ফায়ের আসবে তাতে ভাগ পাবে ওয়াল ইমান এবং ইমানকে অন্তরে যারা আশ্রয় দিয়েছে অর্থাৎ ইমানকে আঁকড়ে ধরেছে সত্যিকার মমিন মিন কাবলেন এর পূর্বে অর্থাৎ মহাজিরদের হিজরত করে আসার পূর্বে হিজরতের আগে অনেকেই আউস খজরাজ থেকে রসল্লাহ সাল্লা সালামের কাছে মক্কায় গিয়ে এই মান নিয়ে এসেছেন অথবা সেখান থেকে ইমান ইসলামের সংবাদ পৌঁছিতে তারা ইসলাম গ্রহণ করেছেন তাদের আল্লাহ প্রশংসা করেছেন হাজারা হাজার তাদের কাছে যারা হিজরত করে আসে তাদেরকে তারা ভালোবাসে আল্লাহ আনসারিদেরও সার্টিফিকেট দিচ্ছেন ওয়ালাইজেদনাফি সুদুরহিম হামা আর তাদের অন্তরে কোনো রকমের হিংসা বিদ্বেষ হয় না ওই বিষয়গুলিতে বা ওই ধন সম্পদ দেওয়ার ক্ষেত্রে যা অন্যদেরকে দিয়ে দেওয়া হচ্ছে মহাজরিনদেরকে দিয়ে দেওয়া হলো বেশি করে নবিস্লাম এরকম করেছেন কারণ এদের কিছু নয় সর্বহারা খালি হাতে এরকম মক্কাতে গেছে তাদেরকে বেশি করে দিয়ে দিতেন কখনো মোটেই দিতেন না আনসারিদেরকে তো এই ক্ষেত্রে সামান্যতম কোনো হিংসা বিদ্বেষ মনে কোনো খারাপই তাদের হয়তো না আল্লাহ প্রশংসা করছেন আলা আল্লাহ বরং তারা নিজেদের ওপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকে নিজে না খেয়ে অন্যকে খাওয়াইয়ে থাকে আনসারীদের সাথে মহাজনিনদের যখন নবীকার ভাতৃত্ব স্থাপন করে দিলেন তখন অনেক আনসারই যার কাছে দুটো তিনটে বিবি রয়েছে প্রস্তাব পেশ করলো বন্ধুকে যে মমিন ভাই তুমি হিজরত করে এসছো তোমার বাড়ি নেই তোমার বিবি নেই কত কষ্ট করছো আমার দুটো আছে একটাকে তালাক দিয়ে দিই এই রকম প্রস্তাব করেছেন আনসাররা এই কুরবানি কে দিতে পারে যদিও মহাজানরা সেটা কবুল করেননি আল্লাহাক বলছেন বাইব আলান তারা অন্যদেরকে নিজেদের ওপর প্রাধান্য দিয়ে থাকে ওয়ালাউকান যদিও তাদের প্রয়োজন থাকি বা তাদের ক্ষুধা থাকে প্রয়োজন রয়েছে এমন নয় যে পয়সা যথেষ্ট আছে দিলে অসুবিধা না না নিজে কষ্ট হবে দিলে না খেয়ে থেকেছে আবু তালাহা রাজিয়া আল্লাহ তালা আনহ এবং তার বিবি উমের ঘটনা এই ক্ষেত্রে শহীব ওখায় বর্ণিত রয়েছে যে মেহমান আর মেহমানকে খাওয়াবেন তো শুধু মেহমানের হবে আর না হলে বাড়ির হবে তখন বললেন যে বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও নবমী সিবিয়া বাচ্চারা আছে ছেলেমেয়েরা আছে ওদেরকে ঘুম দিয়ে দাও আর তারপরে ওয়ফিস সেরাজ আর প্রদীপটা নিমিয়ে দাও কারণ প্রদীপ জ্বলতে থাকলে আমাকেও খেতে হবে আর রসুল্লাহর মেহমান খুদার্থ থেকে যাবেন না আমি এমনি মিশামিশে মুখটা নাড়ব মনে করবে যে না আমার সাথে বাড়িওয়ালাও খাচ্ছে এইভাবেই স্বামী স্ত্রী অনাহারে ছেলে মেয়েদেরকে অনাহারে রেখে রসুল্লা সাইসালামের মেহমান মহাজের কে তার আল্লাহাকশংসা এই আয়াত নাজেল করেছে যেমন আর যাকে তার মনের কৃপণতা থেকে রক্ষা করা হইল ফাই কামল মফুল্ল হন ওরাই হবে সফল কাম বললা ওদিম আর যারা এদের পরে আসবে কেমত পর্যন্ত যারা আসবে কিন্তু সাহাবাই কেরামদের অনুসারী হবে রসুল্লাহ অনুসরণের সাথে সাথে রাসুল্লাহ অনুসরণ করবে আর সাহাবাইকেরাম আদর্শ দল এই আদর্শ দল হিসাবে তাদের অনুসরণ করবে আর যারা সাহাবাইকেরামদের পর এসেছে তাবা ক্যামত পর্যন্ত যত শতকর মুসেল আর তারা এই দুয়া বলে রব্বা নাক ফিল্লান আল্লাহ আমাদেরকে মার্জনা করে দাও ও ইকানবুল ইমান আর আমাদের ওই সব ইমানি ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ইমানের অবস্থায় চলে গেছে ওলা তাজা আলফি কলুবে না গিল্লিল্লা জি আমানু আর যারা ইমান নিয়ে এসেছে বিশ্বাস স্থাপন করেছে মমিনদের বিরুদ্ধে দামাদের অন্তরে কোন রকমের হিংসা বিদ্বেষ বা শত্রুতা রাখিও না তাহলে যারা শত্রুতা রাখিব অন্তরে তারা ফাইয়ের ধন সম্পদে ভাগ পাবে না এ কথাই মালিক রহমতুল্লাহ আলী আয়ত সিরে বলেছেন যে যারা সাহাবাহিক গালমন্দ করে ঘৃণা করে সমালোচনা করে তাদের এ ফাইয়ের ধন সম্পদে আল্লাহ ভাগ রাখেননি আর তারা দোয়া করে রব্বানা হে আমাদের প্রতিপালক ইন্না কার রাহিম নিঃসন্দেহে তুমি বড়ো করুণা আর বড়ো দয়ালু আল্লাহ রব্বুল আলম যেন আমাদের কোরআনে করিম বুঝার তৌফিক দান করেন কোরআন মোতাবেক জীবনযাপনে তৌফিক দান করেন আল্লাহাক আমাদের গুনা যেন মাফ করে দেন আল্লাহাক আমাদের দিন দুনিয়া যেন ভালো করে রব্বানা ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألبش روح حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلائي لا يطيب العيش إلا একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন आंतरिक बार्ता शत्रु के जय कर घृणा शत्रुतार शत्रु के जयशल मंद के तार परम बंधु शत्रजित ना कर এবং মনকে জয় করুন বেশ টিভি বাংলা মানবতার সমাধান